السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن أولى أما بعد وأن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم আনহু আল্লাহর নবী আল্লাহামের সালাত আদায় করা দেখেছেন হুব তিনি তার সঙ্গে থেকেছেন রাসুস্লাম কিভাবে সালাত আদায় করেছেন তা দেখে তিনি আমাদের কাছে বর্ণা করছেন আল্লাহ নবী আলাতাম যখন দাঁড়াতেন তখন তিনি আল্লাহ আকবর বলে দাঁড়াতেন আল্লাহ নবী আলাইস্লাম যখন রুকু করতেন তখনও আল্লাহ আকবার বলে রুকুতে যেতেন্লাহা হিফা রুকু আল্লাহ নবী আলহ সালাম যখন রুকু থেকে উঠতেন তখন বলতেন এরপরে রুকু থেকে দাঁড়িয়ে তিনি দাঁড়ানো অবস্থায় বলতেনা হাম কোন বর্ণায় র্বানা ওয়ালাকাল হাম রয়েছে আবার কোন বর্ণায় আল্লাহ রব্বানা লাকাল হাম তাহলে আল্লাহ হুম্মা প্রথমে কোন বর্ণায় আছে কোনো বর্ণায় নেই আবার লাকাল হামদ ওয়ালাকাল হাম এ ধরনের বর্ণনা এসেছে কোন একটা বললেই চলবে আল্লাহ রানা কালহাম আল্লাহ রানা কালহাম বা রানা কালহামা হাম এই চার ধরনের পড়া যেতে পারে সবটাই প্রতিটি হাদিসে প্রমাণিত হয়েছে এই জন্য কোনো একটা পড়লেই হয়ে যাবে নিঃসন্দেহে এরপরে যখন তিনি শেষদার জন্যে যেতেন তখন বলতেন আল্লাহ একবার বলে আবার যেতেন আল্লাহ আকবার বলে যেতেন তবে এখানে আল্লাহ আকবর আল্লাহ এরপরে দ্বিতীয় সেসদার জন্যও তিনি তকবীর বলে আল্লাহ আকবার বলে শেষদাই যেতেন সোম্মায়ু কাব্যের হি নাইয়ারফা এরপরে দ্বিতীয় সেজদা করে যখন উঠতেন তখনও তিনি আল্লাহ আকবার বলে উঠতেন হা অনুরূপ ভাবে আল্লাহ নবী তার সমস্ত সালাতে মানে প্রথম দ্বিতীয় চতুর্থ এর আকাতে একইভাবে করতেন তাহলে যখন দাঁড়াতেন আল্লাহ আকবর বলে দাঁড়াতেন যখন সে রুকু যাতেন আল্লাহ আকবার বলে উঠতেন সে আল্লাহ হামেদা বলে আবার সেরজা যেতেন আল্লাহ আকবার বলে সে প্রথম সাজা থেকে উঠতেন আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজদা আল্লাহ আকবর বলে দিতেন আবার উঠতেন যখন আল্লাহ আকবর বলে উঠতেন এই এইভাবে আল্লাহর নবী আলিসালামের जख तृत्य रकतर उठतें तखो अल्लाह अकबर बोले उठत वर्णा तकबीरे अल्लाह नबी आलिसम दुई हाथ उत्तोलन करतें চার জায়গায় হাত উত্তোলন করতেন যে কথাটা আমরা এর আগের পর্বে আলোচনা করে এসেছি এর আগের পর্বে তাহলে আল্লাহ নবী আসাল্লাম কোথায় কোথায় আল্লাহ আকবর বলতেন এই কথাটা আমরা এই বোখারি মুসলিমের হাদিস যা আবহেল হতে বর্ণিত এর দ্বারা আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব তকবির বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর কিন্তু মোক্তারিরা তকবীর গুলিও না এটা কিন্তু ঠিক না ইমাম আল্লাহ নবীল বলেছেন তার পরে পরে কত থাকবেন رضي الله تعالى عنه بورنا قولين قولتني بولين كان رسول الله صلى الله عليه وسلم إذا رفع رأسه من الرقو اللعنبي عليه الصلاة والسلام جاءتون رقو تكي ارتين جاءتون بولتين اللهم ربنا لك الحمد ملع السماوات وملع الأرض وملع ما شئت من شيء بعد أهل السناء والمزد أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما عطيت ولا معتيا لما منات ولا ينفذ الجد كالجد رواه مسلم قال النبي عليه الصلاه والسلام ركوع থেকে উঠে যখন বলতেন ربنا لك الحمدodorupbhabe ei hadithe amra pachhi ki bolten Allahu rabbana alhamdulillasilawati wamilal ardi wamilama shid min shay'in ba'du ahla al sanai wal mazdi ahqqa ma qala al abdu wa kulluna laka abdu allahumma la mani'a limaa a'tayt wa la mu'tiya এই দোয়াটাও রুকু থেকে উঠে পড়তেন তাহলে আমরা বুঝতে পারলাম যে রুকু থেকে উঠে পড়ার কিন্তু একাধিক দোয়া রয়েছে যেমন রুকুর দোয়া একাধিক রয়েছে সেজদার দোয়া একাধিক রয়েছে রুকু থেকে উঠার একাধিক দোয়া রয়েছে দুই সেজদার মাঝেও দোয়া রয়েছে এই আল্লাহ নবী আলেসাত সাল্লাম এক এক সময় এক একটা পড়েছেন অথবা একটি দোয়া বারবার পড়েছেন কারণ রুকু থেকে এতটুকু লম্বা দাঁড়াতেন যেটা সাহাবি বলছেন যে আল্লাহর নবী আলাম রুকু থেকে উঠার পরে তার দাঁড়িয়ে দুই সেজদার মধ্যে এতটুক বিনতি নিতেন মনে করতেন বুঝি আর একটা বুঝি ভুলে গেছে তো এইভাবে রাসুজাম ধীর স্থির ভাবে আরামের সাথে একেবারে বিনয়ের সাথে আল্লাহর ভয়ে पमान सलाद अदा करतें खाली उठो बसो ये सलाद राशुल्लाम साल नई दुआ पढ़ब चेस्ट करुकुते दीर्घ समय शेष दाते एक दुआ दीर्घ समय रुकु उठे एकाधिक दुआ रासूल सल्लाम सब्यस्त लम्बा करते दुआ के बार बार बार बार रिपीट कर बार बार से पढ़े लम्बा कराते ديبها بجائز روية وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أميرت أن أسجد على سبعة عظم على الجبهة وأشار بيده إلى أنفه واليدين والركبتين وأطرف القدمين متفق عليه عبد الله بن عباس رضي الله عنهما برناكورين تنبالين جي رسول الله صلى الله عليه وسلم بولي الله رب العالمين أما كنت ديش قولي আমি যেন সেজদা করি সাতটি হাড্ডির উপরে সাতটি অঙ্গের ওপরে সেজদা করা আমাকে নির্দেশ করা হয়েছে সেই সাতটি কি আল জাভা কপাল ওয়াসারিফি আল্লাহ নবী আলিসাম কপালের কথা বলে তিনি নাকের দিকে ইশারা করলেন অর্থাৎ মূলত হল কপাল এবং এর অন্তর্ভুক্ত হলো কি নাক তাহলে এক নম্বর হলো কপাল সহ নাক দুই ওয়াল ইয়াদ দুই হাত তাহলে এক দুই হাত তিন হয়ে গেল ওয়ারু তাহলে কিনারা বাঁটু আর কপাল সহ নাক আর পা গুলিকে বাঁকা করে কেবলামুখী করে আগে গেছে দুই পায়ের সেই আঙ্গুলের উপর ভর করে ভারসাম্যতা একটা ভারসাম্যতা রেখে সেজদা করতে হবে শুধু নাকে বা কপালে দেখা যায় অনেক সময় যে কেউ নাক ছে ষাটটি অঙ্গের ওপরে সেজদা করা একটা সালাতের রুকুম একটা ফরজ যদি আপনি এটাকে ত্যাগ করেন এটা যদি নষ্ট করেন তো সলাতেই তো হবে না আপনার এক্ষেত্রে আমাদের ষাটটি অঙ্গের ওপরে शर ओारेखे करतेजदार पद्धति एटी हादिस इमाम बुखारी एम मुसलिम रहमत वर्णना करसग्रंथ शहीद बुखारी और शहीद मुसलिम शरीफेरा सेजदार कई अंगेर परब किनतेलम बुह रन আন্নাস কান্লাহাদা ফর্রাজা ইয়বদুয়া ইত্তাক আলাই এখানে ইবনুবু হাইনা রাজি আল্লাহন তিনি বর্ণনা করেন আল্লাহ নবী আলহ্লা যখন সালাত আদায় করতেন এবং যখন সেজদা দিতেন ফর্রাজা বাইনা ইয়াদ আল্লাহ নবী আলি সাল্লা তার দুইটি হাতকে একটু পার্থকিতেন मान दूरी करतदा करतेंद्लामर बगलर स देखा स्थाना देखा स्वाभाविक भाव मानुषा हमारे बगल के कारण ढाका था आल्लाबी आलाम एम भाई से हाथा के करतु बगलर शुभ्र जगह देखा जित मे रखते এটা ইমাম যদি হন তার জন্য করা যেমন সহজ ঠিক সালাতে যদি একাকি হয় তার জন্য সম্ভব যদি সালাতে এমন হয় যে পাশাপাশি লোক দাঁড়িয়ে আছে আপনি এখন যদি হাত দুইটাকে এইভাবে করে দেন তাহলে দেখা যাবে যে অন্যরা কষ্ট পাবে অন্যরা কষ্ট যেন না পায় জামাত অবস্থায় এটা মনে রেখে যটটুক সম্ভব হাত দুইটাকে একটু ফাঁকা করে রাখার চেষ্টা করতে হবে আমরা একটা ছোট্ট বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে বলছিলাম যে আল্লাহ নবী আলিসাল চেষ্টা করার সময় তার দুই হাত এইভাবে সামনে করিতেন দিতেন এমন ভাবে রাখতেন যাতে করে এই দুই বগলের শুভ্র জায়গাটা সাদা জায়গাটা প্রকাশ পেয়ে যেত एट माम जी हन एकाकिी जो हन मुक्त जो, जो पासपाशी लाइन दाड़ी थकबे मानुस कतार बंद बंदी जटटुक सम्भव चेष्ट करते हाथी मटर संगे और जटटूक सम्भवेट फाका रखा नम्मत तब एक डाने बामे कावा मुठी अपना ठीक होना सुन्नत आदा करते गए जन के कष्ट दीबें সেটা কিন্তু মুটে উচিত হবে না তিনি বলেন রসুলাম বলেছেন যখন তুমি সেজদা করবে মাটির মধ্যে তোমার দুইটি হাত এর কফ কফ বলা হয় এই কবজি থেকে এটুকে কফ বলা হয় এটুক তোমার মাটির মধ্যে রেখে দাও তাহলে এই রাখাটা আল্লাহ নির্দেশ করছেন আর এই কোনইটাকে কি উঁচা করে রাখব যতটুক সম্ভব এটা কি আল্লাহ নবী সালামের নির্দেশ তবে মনে রাখতে হবে মাটিতে তো বিছানো যাবেই না দুই হাত কনৈ পর্যন্ত কারণ এটা কুকুরের সঙ্গে সাদৃশ্য বা এটা চতুষ পর্যন্ত যেগুলি হিংসরও তার সঙ্গে সাদুশো আল্লাহ নিষেধ করেছেন আলহি সালাত তবে কেউ যদি দুর্বল হয়ে যায় কেউ যদি অসুস্থ থাকে বা লম্বা আশ্রালাত আদায় করতেছে এক্ষেত্রে ওলামা কলাম বলেছেন যে হাঁটুর সঙ্গে মাটির সঙ্গে না হাঁটুর সঙ্গে এই দুই কনোই কোনইটা লাগিয়ে দেওয়া যায় আছে বা হতে পারে এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো ক্রমেই যেন মাটির মধ্যে আমরা হাত বিচ্ছি পুরোটা না দিইজনে হাটুর সঙ্গে আপনি টেক লাগিয়ে দিয়ে একটু আরাম দিতে পারেন লম্বা সালাদ যদি বণিত। আল্লাহাতাম সম্পর্কে তিনি বলেন তিনি রুকু করতেন তখন আঙুলগুলি হাঁটুর মধ্যে রেখে আঙুলগুলি ফাঁকা রাখতেন আঙুলগুলি ফাঁকা রেখে আঙুলটা কি করতেন হাটুদিটাকে ধরতেন মজবুত করে ওয়দা সাজাদা, দম্মা দম্ম আসা বেয়া আর করতেন আঙুলগুলিকে বন্ধ রাখতেন খোলা রাখতেন না তাহলে রুকুর সময় আঙ্গুল খুলে রাখা সুন্দর और सेजदार समय आंगगुलुखी के बंध रखा सुन्नत कारण खुले रखें तो देखा जाए केबलामुखी डने से आंगुल बंद कर रखते सुन्नत और रुकुर समय आंगुल जो बंद कर रखे तुम मजबूत कर धरते सामने पड़े जो कष्ट होते यह हाटु मजबूत कर धरार जन्म আল্লাহ নবী আলসালসালাম আঙুলগুলিকে ফাঁকা করে দিতেন অনেক সময় দেখি আমাদের সাধারণ মানুষকে যে রুকু করার সময় আঙুলগুলিকে এইভাবে কেউ বন্ধ করে রাখে এইভাবে কেউ ধরে বা এইভাবে ধরে ও ফাঁকা করে না আবার সেচদার সময় ফাঁকা রাখে তাহলে এটা কিন্তু সুন্দর পরিপন্থী হয়ে গেল সুন্দর সম্মত যদি আমরা সালাত আদায় করতে চাই তাহলে রুকুতে আঙুলগুলি ফাঁকা রাখব, খোলা রাখব আর সেচদার সময় বন্ধ রাখবো আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন এই বসাটা হাদিসে যেতে এসেছে জাল্লার নবী আলাতাম বাহন থেকে পড়ে যে আঘাত পেয়েছিলেন অসুস্থ হয়ে গেছিলেন তাই যখন অসুস্থ অবস্থায় বসে বসে সালাত আদায় করতেছিলেন तक ये चार जानू हुए बसे सालाद आदाय कर असुस्थ जाए जी दाड़ सालाद अदा करते नियोजन बसे बस साल आदाय कर चारजानु बसे कि कर सलाद अदा कर तब जख से करबें तक आर स्वाभाविक भाव जब सेजदा करी पादी पीछे चले जाए हाँटुर ओपरे भर दिए सेजदा होजदा करते असुस्थे বা দুর্বলতার কারণে বা সমস্যা থাকলে বসে সালাত আদায় করার সময় করা এটা সেটাও হবে না ইনশা আল্লাহ আব্বাস আল্লাহ ফিরলি وارحمني واهدني وعافني وارزقني راہ الاربا الا عن نساء واللفظ لابن داوود الصحو الحاكم 290 حدیث নাম্বার আমরা এবারে চলি এসেছি আব্দুল عباس رضی الله تعالی عنہ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আঃ রাসূল সাল্লাম দুই সিজদার মাঝে প্রথম সিজদা দিয়ে উঠে দ্বিতীয় সিজদা করার আগে দুই সিজদার মাঝে তিনি আমার তুমি ক্ষমা করো ওরহামনি আল্লাহ তুমি আমাকে দয়া করো ওয়াহদিনী হিয়াল আমাকে হৃদায়ত দান করো সিরাতে মুস্তিমে চলার আমাকে তৌফিক দান করো তাই আমরা যখন দোয়া করি আমাকে হৃদায়ত দান করো হার আল্লাহ আল্লাহ নবী আলাম যারা আগের পরের গুনাম ছিল তিনি আল্লাহর কাছে গুনামাপ চাইতেন যিনি রহমাতুল্লাহ আলামিন ছিলেন তিনি আল্লাহ কাছে আল্লাহর দয়া ভিক্ষা করতেন এবং আল্লাহর কাছে হেদায়ত চাইতেন তার চাইতে বড় হেদায়ত প্রাপ্ত আর কে হতে পারে তিনি যদি হেদায়ত চান দুই সেসদার মাঝে তাহলে আমাদের কি করা দরকার বন্ধুগণ এরপরে বলতেন ও আফিনি আল্লাহ আমাকে আফিয়াতে রাখো সালামতে রাখো নিরাপদে রাখো সুস্থ রাখো ওর জুক নি এবং আমাকে রিজিক দান করো আমার সমস্যা দূর করো এই দুয়াটি আল্লাহ নবী আলিসাল দুই সেসদার মাঝে পড়তেন তির্মিজি ইবনেমা যা আর আবু দাউদ্দ হাস্তি বর্ণনা করেছেন আমরা যা বুঝতে পারলাম সেটা হলো দুইদার মাঝে দোয়া পড়া একটি অথবা আপনি এই দোয়াটা বলুন আল্লাহ ফিরলি ওর হামনি ও হাদিনী ও আফিনী ওর এটা পড়ুন বা আরো দোয়া আছে সেই দোয়াগুলি আমরা দুই শেষদার মাঝে পড়ব। এরপরে যে হাদিসটি সেটি হল ওয়ান মালিক তিনি আল্লাহ নবী কে স্বয়ং দেখছেন কি দেখছেন আল্লাহ রসুল সালাত আদাই করছেন মালিক উব্দুল হায়রিস আল্লাহ নবী সালাম সালাত কাউর কাছ থেকে শোনা নয় স্বয়ং নির চোখে দেখেছেন আর সেই দেখাটা আমাদের কাছে আল্লাহ রাসুসেন তিনি দাঁড়িয়ে যেতেন না অর্থাৎ প্রথম রাখাতে এবং তৃতীয় রাখাতে প্রথম রাকার দ্বিতীয় সেসদা করার পরে ডাইরেক্ট উঠে যেতেন না তৃতীয় রাখাতের দ্বিতীয় সেসদা করে সরাসরি তিনি দাঁড়িয়ে যেতেন না পরিপূর্ণ বসে যে তারপরে তিনি উঠতেন অর্থাৎ প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা করার পরে ডাইরেক্ট না উঠে গিয়ে বসে তারপরে উঠা তৃতীয় রাকাতে তাই ডাইরেক্ট উঠে না গিয়ে সুন্দর বসে গিয়ে আবার উঠা নবী আল্লাহনবী আস্লাতালামের এটি একটি সুন্নত এই সুন্নতের আমল করা এবং সেটাকে গুরুত্ব দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য এই হারিসটি এখানে যে বর্ণিত হয়েছে সহিদ ওয়ানো আল্লাহ কানাসুবন মালিক রাজি আল্লাহন বর্ণা করেছেন আল্লাহ নবী সালাম এক মাস যাবত কোনুদ করেছেন রুকুর পরে আল্লাহনআাল্লাম হিয়া মিন আহেল আরব আরবদের কিছু গোত্রের উপরে বদ দোয়া করেছেন আল্লাহ নবী আলি সালাতাম কাজে এই বদ কারণ ছিল কি যে তারা কিছু সাহাবাদেরকে সহত্তর জন সাহাবা আবার আছে দশজন সাহাবাকে এরা হত্যা করেছিল অমুসলিমরা ও আল্লাহ ও রাসুলের দুশ্মনরা এরা হত্যা করার পরে আল্লাহ অত্যন্ত চিন্তিত হন অত্যন্ত গমগীন হন এবং তিনি কষ্ট পান তাই আল্লাহ নবী আলিসাল্লাম এক মাস যাবত কুনুতে বদুয়া করেছিলেন আল্লাহতে নাজেলা করে বদোয়া করেছিলেন কাজেই এরপরে কি মাস বদয়া করার পরে তিনি এই বদোয়া ছেড়ে দেন এই হাদিসটি বোখারি মুসলিম থেকে বর্ণিত হয়েছে তাহলে কোনো যদি মুসলমানদের ওপর জুলুম অত্যাচার হয় নির্যাতিত হয় সে জন্য অমুসলিমদের প্রতি বদ দোয়া করার জন্য কোনোতে নাজেলা অথবা মুসলমানদের রহমতের কামনে কোনোতে নাজেলা করা বই ধরেছে আপনাদের সুন্দর জীবন কামনা করে আপনাদের হাদিস থেকে উপকৃত হওয়া এই দোয়া করে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাত